আসসালাম রহমতুলিলাম রসুল আউজীম আমরা ধারাবাহিক যে আলোচনায় রয়েছি সামাজিক শান্তি প্রতিষ্ঠায় ইসলাম মানুষে মানুষে যে সুন্দর সম্পর্ক তৈরি করার উপর গুরুত্ব আরোপ করেছে এবং পরস্পরের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করার প্রতি যে ইসলাম উদ্বুদ্ধ করেছে তারই বিভিন্ন পর্বনী আমরা আলোচনা করেছি এবং মানুষের জীবনে ইসলাম যে মৌলিক একটি সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে সেরকম প্রাথমিকভাবে আমরা মৌলিক পাঁচটি সম্পর্কের কথা আলোচনা করেছিলাম এই সম্পর্কগুলো কীভাবে সুন্দরভাবে মেনটেন হতে পারে কীভাবে রক্ষা করা যেতে পারে সম্পর্কের দাবিগুলো কিভাবে পূরণ করা যেতে পারে সেই বিষয় নিয়ে আমরা নাতিদীর্ঘ আলোচনা আমরা পর্যায়ক্রমে করেছি এরপরে আমরা বলছিলাম কিছু বিশেষ সম্পর্ক রয়েছে একটি সমাজের মধ্যে যে সম্পর্কগুলো যথাযথভাবে রক্ষা পাওয়া এবং সে সম্পর্কগুলোর মধ্যে মানুষ পরস্পর পরস্পরের প্রতি যদি আস্থাশীল থাকে এবং পরস্পর যদি একে অন্যের প্রতি দায়িত্ব পালনে প্রয়াসী হয় সচেষ্ট হয় তাহলে এভাবেও মানুষের সমাজে সুন্দর শান্তি প্রতিষ্ঠিত হতে পারে তেমনি একটি বিশেষ গুরুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করেছি যেটি ছিল আলা আলা কাতু বাইনাল আজির মুস্তা মালিক এবং তার শ্রমিকের মধ্যকার সম্পর্ক আরেকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল আল আলাহ কাতু বাইনাল বা ইকবাল মুস্তারি যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যকার সম্পর্ক এভাবে আরও কিছু হকুক সমাজের মধ্যে রয়েছে যে সমস্ত হকুক যে সমস্ত অধিকারগুলো অন্যের প্রতি রক্ষা করতে হয় তেমনি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হলো হকুক উল অর্থাৎ যারা ইয়ীম তাদের কিছু বিশেষ অধিকার আল্লাপা রব্বুল আলমিন দান করেছেন সেই ইয়ীমের অধিকার সেটা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব সমাজের দায়িত্ব মানুষ হিসেবে প্রতিটি মানুষের কর্তব্য এবং দায়িত্ব এবং সেই দায়িত্ব পালিত হওয়ার উপরে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমীর সন্তুষ্টি এবং আল্লাহর রহমতের সম্পর্ক রয়েছে আর সেই দায়িত্ব পালনে যদি গাফলতি এবং ত্রুটি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমীর অসন্তুষ্টি এবং আল্লাহর রহমতের বিপরীতে আল্লাহর আজাব এবং আল্লাহর গজবে পতিত হওয়ার আশঙ্কাও রয়েছে সেই জন্যই ইয়াতিমের অধিকার আল্লাহ রবর আলমিন কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন নবী করিম সল্লা আলী আসাল্লাম ইয়ীমের প্রতি যথাযথ দায়িত্ব এবং কর্তব্য পালন করতে মুসলমানদেরকে অনেক সুন্দরভাবে উপদেশ দিয়েছেন গুরুত্ব আরোপ করেছেন কোরআনে পাকের যত আয়াতগুলোর মধ্যে একটা সৃজ অধিকারের কথা বলা হয়েছে সব জায়গায় ইয়ীমের কথাও রয়েছে যেমন সুরাতুল নিসা সুরাতুল ইসরা সুরতুল বাকারা বিভিন্ন জায়গা থেকে যে সকল আয়াতগুলো আমরা বিভিন্ন পর্বে আলোচনা করেছি ও আবুদুল্লাহু বিয়ালিদিন আল কোরবা আবাল্লাহামা আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না পিতা মাতার সাথে সদাচরণ করবে আবিল্লা আলিদিনী আহসান আবাবিজিল কোরবা আত্মীয়দের সাথে সদাচরণ করবে ওবল্লাহ তামা এবং ইয়তিমদের সাথে তোমরা সদাচরণ করব ইয়তিমদের অধিকার তোমরা আদায় করবে ওল জার কুরবা নিকটবর্তী প্রতিবেশী ওল জারিল জুনুব দূরবর্তী প্রতিবেশী ও সাহেব এবং তোমার একসাথে যার উঠা বসা অমা মালাকাত ইমান হুকুম এবং যারা তোমাদের কীর্তুদাস তাদের সকলের সাথেই সদাচরণ করতে আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ দিচ্ছেন প্রিয় দর্শক এখানে ইয়ীমের কথাও কিন্তু আল্লাহ রব আলমিন গুরুত্বের সাথে উল্লেখ করলেন ঠিক শুধু এখানেই নয় বরং কোরআনে পাকের বহু আয়াতের মধ্যেই আল্লাহর রব্বুল আলমিন ইতিমের হক এবং ইতিমের অধিকার আদায় করতে মানুষকে আল্লাহ রবুল আলমিন তাকিদ করেছেন এবং উদ্বুদ্ধ করেছেন আমরা আজকে সেই ইয়ীমকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস যে সকল অধিকার দিয়েছে এবং সেই অধিকারগুলো রক্ষা করার উপর গুরুত্ব করেছে এমনই কিছু অধিকার নিয়ে আমরা আলোচনা করব। ইয়েম আসলে কাকে বলা হয় অধিকার আলোচনার পূর্বে আগে আমরা ইয়েমের পরিচয় বুঝবার চেষ্টা করব যেতিম হলো এনকেতাউ সাবি আন আবিহি কবলাল বুলুক যে কোনো সন্তান কোনো শিশু সে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই অর্থাৎ ইসলামের যে বালেক হওয়ার প্রাপ্তবয়স্ক হওয়ার সাবালক হওয়ার যে মানদণ্ড যে স্তর সেই সাবালক হওয়ার স্তর পর্যন্ত পৌঁছার আগেই কোন শিশুর পিতা যদি মারা যায় তাহলে তাকেই ইসলামের পরিভাষায় ইয়তিম বলা হয় ইমাম রাজেব ইসফাহানি রহমতুল্লাহ আলী বলেছেন শুধুমাত্র মানব সন্তানের ক্ষেত্রেই ইয়ীম হয় পিতার মৃত্যুর মাধ্যমে আর অন্যান্য সকল প্রাণীকূলের মধ্যে সন্তান এবং বাচ্চা ইয়তিম হয় তার মায়ের মৃত্যুর কারণে অন্যান্য সমস্ত সৃষ্টি জগতের মধ্যে बाच्चागुल शुदुम्र तर मातृपरिचय मायर साथी तरह सम्पर्क था शुम मानव जी तल्ला रब्बुल आलमीन जे फा दिए तरह जल्लाह श्रेष्ठत दिए वाल रमी आदम मानूष केल्लाह रबुल आलमीन सम्मानित करी येटी मानुष एकदिगे तरह मायर परिचय थके अपर दिखे तरह पितार परिचय पितार परिचय मध्यमे সে মূলত তার বংশীয় পরিচয়টা লাভ করে এই পিতাই হলো সন্তানের প্রকৃত অভিভাবক পিতাকেই ইসলাম এবং আল্লাহর কোরআন সন্তানের প্রকৃত অভিভাবক হিসেবে সাব্যস্ত করেছে এবং সন্তানের যাবতীয় দায় দায়িত্ব তার ভরণ পোষণ এবং তাকে লালন পালন করা তাকে পর্যায়ক্রমে তাকে প্রতিষ্ঠিত করা সুযোগ্যরূপে গড়ে তোলা এর প্রধানত দায়িত্ব হল বাবার উপর পিতার উপর এই জন্য কোনো শিশুর যখন পিতা মারা যায় তখনই আসলে সেই সন্তান সেই শিশু একটা অসহায়ত্বের মধ্যে পড়ে যায় আর এই ক্ষেত্রে এই জন্যই তাকে ইয়ীম বলে আরবি ভাষার ইয়াতিম শব্দের অর্থই হলো মুতাফারেদ যে একক বিচ্ছিন্ন অন্য কারো সাথে সে রিলেটেড নয় এটাকে বলা হয় ইয়াতিম কাজেই সেখান থেকেই এই শব্দের প্রয়োগ এরকম বা ফারা এই সন্তান ইয়তিম সন্তানের জন্য এতিম শব্দ ইসলাম চয়ন করেছে আল্লাহর কোরআন ব্যবহার করেছে তো আমরা ইতিমের পরিচয় জানলাম এখন আমরা দেখব যে কোরআনে পাক এই ইতিমের জন্যে কি অধিকার সংরক্ষণ করেছে সর্বপ্রথম কোরআন এবং ইসলাম ইতিমের সম্পদের যে মর্যাদা সেটাকে রক্ষা করেছে যে ইতিম তাঁর মালিকানায় তার সত্ত্বাধিকারে যদি কোনো সম্পদ থেকে থাকে তাহলে এই সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সম্পদ সম্মানিত এই সম্পদের সম্মান এবং মর্যাদা রক্ষা করতে হবে আল্লাহর কোরআন বলছে ওয়ালা তকরাবু মারিম ইতিহসানুদ্দা তোমরা ইয়তিমের সম্পদের ধারে কাছেও যাবে না ইল্লা বিল্লাহি আহসান তবে হ্যাঁ এমন পদ্ধতিতে তোমরা ইয়তিমের সম্পদের সাথে সম্পর্ক তৈরি করতে পারো অথবা ইয়েমের সম্পদের কাছে যেতে পারো যে পদ্ধতিটা হলো উত্তম পদ্ধতি অর্থাৎ উত্তম পদ্ধতি মানে হলো ইয়েমের সম্পদ রক্ষণাবেক্ষণ করা এতিমের সম্পদকে হেফাজত করা এতিমের সম্পদের মাধ্যমে ইতিমের প্রয়োজন পূর্ণ করা ইত্যাদি এগুলো হল উত্তম পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে মানুষ ইয়তিমের সম্পদকে হেফাজত করতে পারে এছাড়া ইতিমের সম্পদের সাথে কোনো অসদ আচরণ করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলম নিষেধ করে দিয়েছেন ইয়েতিমের সম্পদের ধারে কাছে তুমি আসবে না ঠিক তেমনিভাবে আল্লাপ আরও কঠোর ঘোষণা দিয়েছেন সার মধ্যে যারা সম্পদ অন্যায় নারা। তারা তাদের পেটের মধ্যে সম্পদ দিয়ে কোনো খাদ্য বস্তু তাদের পেটে ভরছে না তারা তাদের ভোগে কোনো সম্পদ আনছে না বরং ইন্নামায়কু নফি বুতুনহিম না নারা। বরং তারা তাদের পেটের মধ্যে জাহান নামের আগুন ভরছে প্রিয় দর্শক এখানে শুধুমাত্র পেটের মধ্যে ভরার দ্বারা আর খাওয়ার দ্বারা শুধু মুখের দ্বারা পেটে খাদ্য ঢুকানোর কথাই আল্লাহর কোরআন বুঝায়নি বরং ইন্না দিন খাবারের দ্বারা এখানে ভোগ করা উদ্দেশ্য ইউজ করা উদ্দেশ্য অর্থাৎ ইয়েতিমের সম্পদ যদি কেউ ভোগ করে অন্যায়ভাবে তাই সেটা खा ममक अन्न को खाते व्यवहार करतिमर सम्पद भोग कर इन नामी बुतम नारा तर पेटर मध्य अर्थात तर भरे जहां नाम आगुन के आनयन करतिमेर सम्पद भोग का खुबी भयंकर एक बेपार মানুষের জনে. এভাবে আবার আমরা এই একই বিষয়ের উপর আলোচনা অব্যাহত রাখবো বিরতির সময়টুকুতে আপনারা আমাদের সাথেই থাকুন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 এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরতির আগে ইতিমের সম্পদের সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহর আলমিন নির্দেশ দিয়েছেন সে কথা আমরা বলছিলাম ইয়েতিম স্বাভাবিকভাবেই সে শিশু অপ্রাপ্তবয়স্ক ইয়েতিমের সত্ত্বাধিকারে যদি সম্পদ থেকে থাকে যে কোনোভাবে তার পিতার উত্তরাধিকারের সম্পত্তি সে লাভ করতে পারে অথবা অন্য ভাবেও ইয়েতিমকে কেউ গিফট করতে পারে নানাভাবে এতিমের মালিকানায় তার সত্ত্বাধিকারে সম্পদ থাকতে পারে ইয়েতিম তো শিশু সে তার নিজস্ব সম্পদ নিজে ডিল করতে পারবে না এটাই স্বাভাবিক এখন তার সম্পদ এটা ডিল করবে কে তো অবশ্যই তার এই সম্পদ ডিল করতে হলে তার অভিভাবকদের মধ্যে থেকে কেউ করবে অভিভাবকরা নিজেরাও করতে পারে অথবা অভিভাবকরা নিজেরা যদি কেউ না করে তাহলে অভিভাবকরা তার সম্পদকে রক্ষণাবেক্ষণ ডিল করার জন্য কোন একজন ব্যক্তিকে নিয়োগ দিতে পারে এখানে তো অভিভাবকরা নিজেরা সম্পদ ডিল করুক অথবা কাউকে এখানে নিয়োগ করুক স্বাভাবিক भावे, करे, मेर करे, देशना निकाह तुमरा यमरबेक्षण करो हत्ता बलुब जख यमरा प्राप्त बस्क হয়ে যাবে তারা বয়সের সেই সীমায় যখন তারা উপনীত হবে ফাইন আনাস্তুম রুসদান ফতফাউ ইহিম আমু আলাহম যদি তখন তোমরা উপলব্ধি করো যে হ্যাঁ সে প্রাপ্তবয়স্ক হয়েছে এবং সে সম্পদ পরিচালনা করা সম্পদ বিল করা এই ব্যাপারে তার দক্ষতা এবং তার যোগ্যতা অর্জিত হয়েছে ফাইন আনাস্তুমিনুসদান ফাতফাউ ইহিম আম্মু আলাহুম সেক্ষেত্রে তাদের सम्प तक बुझिए दाओ तादी प्रप्त वयस्क हवारे यतिम तर सम्पद परचालना करार मत उपयुक्त विवेचित है तो सम्पद तारा हस्तान्तर कर हैंडओवर ता बुझिए दीते बचे वुहा इसराफा विदार नहीं बारो आर यतीम प्राप्त वयस्क गड़ गार्पद ता बुझिए दीतेणे आगे जतटा सम्भव यतिम बड़ो हार आगे यतिम बुजमान उठार आगे तार सम्पद अन्ाय भक्षण अन्नये तार सम्पद के व्यवहार करा इटा के अल्लाह रब्बुल्ला आलमी निषेध कर खबरदार यतिम शिशु से बुझे पर तुम्हें तरह सम्पदे अवैध हस्तक्षेप कर क्यों यतिमर रब अल्लाह रब्बुल आलमीन क्यों ए बैपारे बेखबर नन ताल प्रथम निर्देशना यतिमेर सम्पद परचालन करी यतिमर अभिभावक यतिम अप्राप्त वयस्क थका अवस्था यतिमर सम्पे ऊपर को रकम अन्यावैध को हस्तक्षेप करते यतिम बड़े जाने द्रुत यतिमर सम्पदे मत श्रुफ कर ইতিমের সম্পদকে তুমি নিজস্বভাবে ব্যবহার করে ফেললে এটা করবে না আর ইয়তিম যখনই প্রাপ্তবয়স্ক হয়ে যাবে যদি ইয়তিমকে মনে হয় যে এখন সে তার সম্পদ নিজেই হ্যান্ডেল করার মতো তার যোগ্যতা দক্ষতা তার পরিপক্কতা চলে এসেছে তাহলে তার সম্পদ তাকে বুঝিয়ে দাও ওমান কানা গান ফালিয়াস্তা আফিফ ওমাং কানা ফাকিরং ফালিয়া বিল মা যতদিন পর্যন্ত ইতিমের সম্পদ অন্য কেউ ডিল করছে প্রশ্ন আসবে তাহলে সে যে এই যে ইয়ীমের একটা কাজ করছে একটা সার্ভিস দিচ্ছে তার জন্য শ্রম দিচ্ছে মেধা দিচ্ছে ইতিমের সম্পদ যে সে পরিচালনা করছে এটা সে কেন করবে এতে তার বেনিফিটটা কি আল্লাহর কোরআন বলছে ওমান খান আগান ফালগস্তা আফিফ যদি ইতিমের অভিভাবক यतिमर बड़ो भाई चाचा यतिमेर सम्पद परिचालना करी आल्लाब्बुल आलमी एम सम्पदालीता स्वच्छलता धनाढ़ता दिए थे और यतीम सम्पदे तारोधर परिश्रमिक नवर प्रयोजन नहीं जो एटे खसन लिवज हिल्ला दे आल्ला सन्तुष्ट करार उदेश्य ही यतिमेर सम्पद परचालना कर ওমানকান আর যদি যে ইয়তিমের সম্পদ দেখাশোনা করছে রক্ষণাবেক্ষণ করছে সে যদি অভাবী হয় সে নিজের কোনো কাজ করতে পারত। সেখান থেকে সে উপার্জন করে নিজের জীবন জীবিকা পরিচালনা করতে পারত এখন ইয়তিমের এই সম্পদ রক্ষণাবেক্ষণ করা ইয়াতিমের সম্পদ পরিচালনা করা ইয়াতিমের সম্পদ দেখাশোনা করা ইত্যাদি কারণে তার নিজেকে এখানে আবদ্ধ রাখতে হচ্ছে অথবা তাকে এখানে একটা সার্ভিস দিতে হচ্ছে যেই সার্ভিসটা অন্যখানে দিয়ে নিজস্ব প্রয়োজন পূরণ করার তার মধ্যে তাকিত ছিল এখন এই এতিমের সম্পদের পিছনে সে নিজের এই পরিশ্রম এবং সময় দান করার কারণে এখন সে ওইখানে সময় দিতে পারছে না তল্লাহ বলছেন অমান কানা ফাকির আনফলিয়া আকুল বিল মারুফ এই যদি হয় সিচুয়েশন तादी अभावी हुए यातिमर सम्पद के परचालना करतीम सम्पदे से तार श्रम पर पारिश्रमिक नहीं बिल मारूफ ये विधिसम्मत है कारण एखे तो परिश्रमिक जातिमर सम्पदीम से तो शिशु से तो ये निजे की परिश्रमिक देना उचित दीते तो यतिम उपलब्धि करा यातिम यहाँ निजे दीते কাজেই যে এতিমের সম্পদ পরিচালনা করছে সে নিজেই ইতিমের সম্পদ থেকে নিজের প্রয়োজনটা সে তুলে নিচ্ছে কাজেই এক্ষেত্রে নিজের অধিকার যখন নিজ হাতে কেউ তুলে নেয় নিজের অধিকার যখন কেউ নিজে আদায় করে নেয় তখন এর খুবই প্রবল সম্ভাবনা থাকে যে সে আদায় করার ক্ষেত্রে তার দ্বারা সীমা হয়ে যায় এই জন্য আল্লাহ বলছেন বল মা আরুফ এখানে তুমি এতিমের সম্পদ থেকে কতটুকু অধিকার তুমি ভোগ করবে এটার জন্যে তোমার মানদণ্ড হলো ফালিয়াকুল বিল মা আরুফ বিধিসম্মত উপায়ে যে তুমি এখানে কতটুকু শ্রম দিচ্ছ আর এই শ্রমের বিনিময়ে তুমি কতটুকু সার্ভিস দিচ্ছ এই সার্ভিসের বিনিময়ে আসলে তোমার কতটুকু প্রাপ্য হওয়া উচিত তুমি তোমার বিবেকের সাথে ডিসকাস করো এবং তুমি আল্লাহর কোরআনের যে মূল ভাষ্য মা আরুফ বিধিসম্মত উপায়ে যেটা হওয়া উচিত সেই ঔচিত্যবোধ থেকেই তুমি ইতিমের সম্পদ থেকে তোমার প্রয়োজনটা তুমি সেরে নাও এই হলো ইতিমের সম্পদের মর্যাদা এবং ইতিমের সম্পদের নিরাপত্তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন ইতিমকে একটি বড় ধরনের অধিকার দিলেন এইভাবে ইয়েমের এই অধিকারের প্রতি লক্ষ্য রাখতে হবে তাহলে এটা হলো ইয়েমের প্রথম অধিকার যেটাকে আমরা হুরমাতুল মাল ইয়েতিমের সম্পদের মর্যাদা এবং তার নিরাপত্তা এই শিরোনামে আমরা আলোচনা করলাম ইয়েতিমের জন্য দ্বিতীয় যেই অধিকার সংরক্ষিত সেটি হলো হুরমাতুল কাহার যে ইয়েতিমের সাথে কোন রুঢ় আচরণ করার নিষিদ্ধতা ইয়ীম সে হলো করুণার পাত্র তার সাথে কোনোভাবেই কোনো রুড়ো এবং কঠোর আচরণ করা যাবে না আল্লাহ আল্লাপাক রব্বুল্লা আলমিন স্বয়ং তার নবীর রহমতুল্ল আলমিন সাল আলহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তাকে ডিরেক্টলি আল্লাহ বলছেন ও আামাল আপনি ইয়তিমকে ধমক দিবেন না রুড়ো আচরণ করবেন না কঠোর শব্দ তার সাথে প্রয়োগ করবেন না রূঢ় আচরণ সকলের সাথেই নিষেধ কঠোর আচরণ কারোর সাথেই করার অনুমতি নেই কিন্তু বিশেষভাবে ইতিমের ক্ষেত্রে কঠোর আচরণ এবং রুর আচরণ আরও বেশি নিষেধ এই জন্য কারণ অন্য কোনো জায়গায় রূঢ় আচরণ করলে কোনো শিশুর সাথে আমি খারাপ আচরণ করলে সেই শিশুর বাবা সে তার সন্তানের উপর থেকে এমন ধরনের আক্রমণকে প্রতিহত করতে তার বাবা প্রস্তুত থাকবে কিন্তু ইয়েতিম তার অভিভাবক নেই তার গার্জিয়ান নেই কাজেই এখন তাকে যদি কেউ ধমক দেয় রূর আচরণ করে তাহলে একে তো হলো তার পক্ষ থেকে প্রতিহত করার কেউ নেই দ্বিতীয় হলো এই তার হৃদয়ে এমনিতেই সিনসিটিভ একটি ব্যাপার তার ইমোশন কাজ করবে যে আজকে আমার বাবা নেই এই জন্য আমাকে ধমকের সুরে কথা শুনতে হচ্ছে আজকে যদি আমার বাবা থাকতো তাহলে আমাকে এভাবে কথা বলতে পারতো না এই যে তার হৃদয়ে আবার নতুন করে তার পিতা হারানোর সেই বেদনা আবার নতুন করে তাজা হয়ে ওঠে এটা এক কঠিন ব্যাপার যে একজন মানুষ যার পিতা নেই সেই অনুভব করে পিতৃ হারা হওয়ার দুঃখ কষ্ট কতটা তীব্র তার যাতনাটা কতটা যন্ত্রণাদায়ক এটা মানুষ সবসময় অনুভব করে না মানুষ ভুলে যায় কিন্তু যখনই ইয়েমের সঙ্গে এমন কোন রুড়ু আচরণ করা হয় তখনই আবার তার সেই পিতৃ হারা হওয়ার সেই যন্ত্রণা আবার তার নতুন করে অনুভব হয় এবং সে আবার নতুন করে ফিল করে যে আমার তো বাবা নেই কাজে এই সিচুয়েশনটা তার জন্য অনেক কষ্টদায়ক আর এই কারণেই যারা এতিমের সাথে এমন আচরণ করে তাদের যার কোনো অভিভাবক নেই তার অভিভাবক করেন আল্লাহ কাজী আল্লাহ রব্ব আলমিন তখন সেই এতিমের সাথে দুর্ব্যবহার করার যার বাবা আছে তার বাবা তার সন্তানের উপর দুর্ব্যবহারের প্রতিশোধ দিতে আসে যার বাবা নেই অভিভাবক নেই তার অভিভাবক আল্লাহ আল্লাহ রব্বরে আগামী তখন তার করতে থাকা কোন শিশুর উপর দুর্ব্যবহার করার প্রতিশোধ গ্রহণ করার দায়িত্ব তখন স্বয়ং আল্লাহ গ্রহণ করেন আর আল্লাহ যখন কারোর কাছ থেকে প্রতিশোধ দিতে চান তখন তার পরিণাম ভয়াবহ হওয়াই স্বাভাবিক প্রিয় দর্শক আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব পরবর্তী পর্বে আমরা জেটিমের অবশিষ্ট অধিকারগুলো আলোকপাত করার চেষ্টা করব পরবর্তী পর্ব আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 আমাদের সাথে অংশ নিন আল্লাহ সালার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাকায় দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যাল থর্পে রোড ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ছয় এক চার এক নয় তিন তিন টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন টিভি দুনিয়ার মানুষকে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাক আলফোরান এটি প্রজ্ঞাপন কেতান দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়। প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায়